তাউস রহমতুল্লা আল্লাহী হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহনুকে বললাম সাহাবিগণ বর্ণনা করেছেন যে নাবি সাল্লাহ আল্লা সাল্লাম বলেছেন জুমার দিন গোসল করো এবং মাথা ধুয়ে ফেলো যদিও তোমরা জুনুবি না হয়ে থাকো এবং সুগন্ধি ব্যবহার করো ইবনু আব্বাস রাজিয়াল্লাহ ত বললেন গোসল সম্পর্কে নির্দেশ ঠিকই আছে কিন্তু সুগন্ধি সম্পর্কে আমি জানি না